Allah <laughs> Allah <laughs> Allah Allah Hamara dharm na maako hamara shakt ka sashe Allah aur leha shakti tarana karta hai राम ने गुण মজবুত করে দেন माफी करते हैं अल्लाह तुमको कुरान अलामी आपका रहमान हुले हाजीर हो हम आपका उनी बनाया है सबके खाव के विधर से अल्लाह आमीन रब रख हमको तमाम यानी लोगे अल्लाह सुब्हान अल्लाह بسم الله الرحمن الرحيم الحمد يا فَالْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْمَدَهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلاَ هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَن الله الرحمن الرحيم الله لا اله شريك له ونشهد ان محمدا رسول الله ธรรมه اعوذ بالله من الشيطاني بسم الله الرحمن الرحيم لا মানুষ আসল তসলিম মুসলমান <laughs> প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জানান স্বাভাবিক থাকে আমরা সবাই বলে চা দোকানে আঁকার মধ্যে লিপ্ত কেউ গান শোনার মধ্যে টেলিভিশনে মধ্যে কেউ বা গল্প বুঝে আবার মধ্যে প্রভু দূর দ্রন্ত থেকে প্রভু কষ্ট কে শিকার করে মাফুলে হাজির হয়ে গেছে সাথে আসান مذيش قداني مذيشون ابي ربنا تبارك الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم وقال الله عز وجل قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه يطوفون في الطرقات امضوا هل نسك فاذا الله قال سننهم الى هاذيكم فيحطون لهم من ازهار السماء الدنيا ويسألون ربهم عز وزلهم عالمين ما يقول عبابي تقول يصفحونك ويكفرونك ويحمدونك ويمنصدونك يقول العز وزل هر عوني يقولون الله يا ربي ما رغوك يقول كيف رواني يقولون ما رغوك كانوا أشكل لك عبادة وأشكل لك تمزيدا وأكثر تصبيحا يقول العز وزل السماء يسألين يقول يسألون من الجنة يقول أن رأوها يقول لا والله رب ما رأوها يقول كيف رأوها يقول لأنه رأوها كانوا أشد سلاما هرفا وأشد لأطولابا وأعظم فيها رغبة يقول العز وزل السماء يسألون من الناس يقول له وهو يقولنا والله يا ربنا نغاور يقول كيف نغاور يقولنا لو تمرارا كن شجرنا هذا فكان بوأشد ظلامينا وأشر مننا بغارن يقول ماذا ذل وشيدكم سبحان الله يقول البلد من الملائكه فيه فلان ذلك منهم مما جعل آجئ এক সালে না যে ঘুরিয়ে বেড়াইতেছেন কোথায় তা ঠিক হ্যাঁ জাকিরেন্দ্র সম্মান আছে লোবচিনে গেছে কেওলজিক কেওলজিক কেওলচিনে সাদের কোতেলে হইছে হ্যাঁ জাকিরেন্দ্র কোতে সাদের তাদের সন্তান গোলাম থেকে সম্মান হচ্ছে કુસા હદીશ કે તરસરા પાસને પ્યતો મસન સકિયા તલાયસે ઇલાહ કા જિરાગોલે ઓનરો રહાયતા મુનત મચ્છે વ અનબી રસુલુલ્લાહુ અલહમ વ અનબી ખયરુ કુલ્લુલ્લાહુ તઆલા મુહમ્મ વ શાહિદા અલા રસુલિલ્લાહ સલ્લાલ્લાહુ અલયહી વ સલ્લમ અન્નહુ ફાન યકૂદુ તુનિયા સુલલા તલા ઇલ્લા فَوَسْوَسَ لَهُ الشَّيْطَانُ وَهُوَ وَازِلًا عَلَيْهِ السَّكِينَةُ وَذَكَرَ الْمُلْكِ مِنْهُ إِنَّهُ رَاقُبٌ لَّفِي النِّظَرِ وَلَيْسَ يُفْلِتُ مِنْ ذِكْرِهِ وَعَظَاتِهِ ذِكْرُهُ مَضِيشَ كَفَرَ رَجِيَلاَ الله ما আমার চিত্রা আওয়াজ করছে নিজেকে হেসাগত করে আমার বন্ধার মারিয়া তো না অনেকে রে অধিকার জানেন নাকি ওরা বৈশা বৈশা দেখতে পতন কেছে না দিকে জিগিট করতে করছে স্যার ঘর বানাইকে জিগি করতে করছে আমার মহাবেন্ট দুই দিনের মধ্যেই লিপ্ত থাকতো আচ্ছা আমার বঙ্গল আমার কাছে কি চায় সে কামনা চায় বলে না আমার বন্ধারা একটু কান্তিকা যায় وَمَا تَرَىٰ مِنْ مَخْلُوقٍ يُسَبِّحُ لِلَّهِ إِلَّا بِحَمْدٍ وَخَلَقَهُ وَقَدَّرَهُ تَقْدِيرًا إِنَّ الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ وَإِذَا أُنْزِلَتْ عَلَيْهِمْ آيَاتُنَا تَضْرِبُ قُلُوبُهُمْ তোমার তাতে পাশে কট খেয়ে বলি জাহার নাম দেখে নাই তোর নী খেয়ে এরকম দেখতো কোনো মাওলার ভাবতো তাহার নাম সাথেই যাই যেমন করায় পথ ভয়ান শেষ নেই মামলায় খুশি হয়ে গেছে এই জবাব শুনি না মামলায় কি হয়ে গেছে এক নিয়ে তার খবর চলাল সাত কোকা বদলি সে ভাব রাখিলাম সব এই তাদেরকে মাফ করো যুক্তি আছে কিন্তু ওইদেরকে মাইক চালাবার জন্য তুমি চালা অমুক ব্যক্তি মাইক চালাবার জন্য আস। ব্যক্তি অমুখে খোঁজার জন্য কোন কারণে আছে জানি না জাহে কে বিশ্বাস করছি আসা বিশ্বাস করছি যারা বিশ্বাস করে নেই আল্লাহ এখানে আদেশ করছেন এমপি সাহেবকে মিনিস্টার সাহেবকে আমার কাউকে ভয় করি না আমার কি ভয় করি মৌমেন্টে ভয় কর আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে তাকওয়ার গয়রে গিয়ে যাবো কি বাবা ঠিক না তো যাত্রীটুকু জানি আকওয়ার দিন الثاني التغنب عن كل ما إيقظوا من حين أو طرس حتى الثرائر النقوم وهو معروف التقوى قاري قوله ثالث ولو أنها للقرى آبنوا واتقوا لفتحنا عليهم بركاتنا الزماء والأرض الثالث أن يتعذف عما يجل قرره عن الحق ويتبتل من عير حراسينه المترجم قوله ثالث يا إلن কোনো কোন পর্যন্ত অথবা বর্জন করলে নিজেকে নিজেকে রাখার নাম করণীয় যা করলে অথবা বর্জন করলে সুন্দর হয় এমনকি আশায়রা নিকটে ছবি আর ঠেকো নিজে হেকাল না করা যাবে না করণীয় ঘরে জুতায় ভালো वो कश्यपिया तो कहवलाते परमाणु में और उियो और গুণা করে সে গাই বলছেন গানে অনেক বিবাদ করবে স্বীকার করবে কি থাকুন শান্ত করবে কি করবে এই ভয় তাদের মধ্যে নাই তো হয় কোন মিশ থাকবে কে ঠিক না যার মধ্যে নাই কাকে মনে করার জন্য বলছেন হালে শুধু িয়ার সাথে থাকতে থাকে আমি ইঞ্জিনিয়ার হয়েছি ভাই কয়েকদিন আগেও একটা পড়াশোনা করছি এখন ও একজন ডাক্তারের ছাত্রের সাথে ছাত্রেরও ডাক্তার হইবে। তাহলে কি ভাই শিক্ষক কোয়েট বিনা কখনো কতলাম? সে পড়াশোনা করলো, পড়াবেলেন মানুষাম দিয়ে, হামিদ ভাই একজন মহাজনের ছাত্রের সাথে ছাত্রও হইবে। সুবহানাল্লাহ। বলে কি ছাত্র কোয়েট বিনা কত হয়? আরও এখন নিজে শতবার একটা শুরু করতে ধরুন নাকি যাবেন? ওখানে গিয়ে মুক্তি সাদের সাথে ছাত্র করতে ভাই? কোয়েট বিনা গিয়ে দেখছিস নামাজ করছি না বলে একজন থাকতে থাকছে বলে তুই তুই এখন নামাজ করো দিঘির করো ঠান্ডা জাদি করো কোথায় কোথায় দুই শব্দ নাই সব কষ্ট অস্বীকার বিশ্লেষণ করা শুরু করে নেই আসে কি নাই আর একদম আগের দুই দলের তোমরা অস্বীকার করে জানাও কি শব্দই থাকে তাহলে সেটা পুরানো হতে পারে না হাবিফ হতে পারে না সেটা পুরানো হতে পারে না কেন তির শব্দ আরবি কুরআন আরকি এর নামে গেল না পাস্থি এর নামে গেলছে আরকি কুরআনের মধ্যে পাস্থি তে পাঠ কি না রকি 30 শব্দ কুরআন ও নাবি থেকে মধ্যে নাাকার কারণে কি নাই রোজা তো কুরআনের নাই কথা ঠিক না মিত্র যদি থাকে তো মানব যদি না থাকে বলেন আমার শব্দ অর্থে কৃষের মধ্যে আমরা জানি তীর শব্দ জোনে বলেন কি এখন আমরা শব্দ পুরানোর মধ্যে আসে কি নাই যদি থাকে তো শান্ত না থাকলে আমি বলছি যারা হেদায় দিলেন সে হেদায় প্রাপ্তি যাকে হেদায় দিবেন না আর যাকে খানা দেওয়া হবে সে প্লেট পাবে যাকে প্লেন দেওয়া হবে না তুই আমি তুই কথা যে খানা পাবে না বুঝলেই কিভাবে আমরা সব যাকে তাকে মুর্শিদের সন্ধান দিবেন মুর্শিদ দিলেন না খুব তারা দুর্গা কমন সেটাই সব বোধ হয়ে করতো ঠিক <laughs> না <laughs> <laughs> বলেন না কেন করলাম হাজিদের পথ দেখা যেত ঠিক বলতেন না কেন কেন লাগি সেটা বুঝতে হবে ওটা চেষ্টা করতে হবে বর্তমান রামি চর মিথ্যা চরম মিথ্যা এক তারা কি বলে আমরা দুই আমরা কি কথা বলে কি বলে কি বলে অর্থ কি তা অর্থ হইলো আমি কাউ সাথে যাই না কেন যাই না আমি যাই আমি মাঝানি মানে আমি কাউ যাই কেন যাই আমি আমি না মানে আমি কাউকে যাই কেন গুরুত্ব আমি জানি আমি ওকাল আমি চাকরির সব দিন কি তখন দেখছি তোমার কি কি পাশ আছে শুধু তাই নয় তোমাকে রুগী হওয়ার করে রুগী সব ভালো হয়ে গেছে আমিও তোমাকে বন্ধ করলাম এই না ডাকা আমাদের সব বৃত্তির সঙ্গে আমাদের বুঝায় না এরকম কোন রুগী আছে নাকি কেন যায়? আপনি কেন সেই বরংের চোখ বুঝা ডাক্তা শুরু করছেন ডাক্তারের বিশ্বাস করে তোমি তোমার জীবন করতে পারো আমি মুরুদ্ধ আমি আপনার কাছে গেছি আপনার কোন আদিবাস থেকে কোন আয়াতের থেকে ভাবছি আপনার জানার বিষয় না আপনি আমাকে ভাষার আবার জন্য আমার ইমাম কি দুইটা দাবি সম্পূর্ণ মিথ্যা চরম কি মা আমি তোমাকে মানতে হবে সেটা এখন যদি কেউ নাই যা নামাজ বল তোমারে ভালো করে বোঝানোর চেষ্টা তোমার শ্রীরাম আবার পড়widetilde নামে সেটা দ্বারা জানে আবিদ তোমার ছেলে বাইরে থাকে সেটা শোনা করতে গিয়ে ভাবে সেটা না সেটা সে নিজে জানে না বরং আরামগুণ তালালে থেকে শুনতে হ্যাঁ তারপর মারা যায় না কারি করে যায় না আমি কি কি বলে কি আল্লাহ কি বলছেন তহিদারি হাদিস তৈরি আল্লা কি আমি বল না শিক্ষক ইমরান তুমিমের হাবিজ বললাম তো মুসলিমের না তুমি মুসলিমের হাবিজ না হাজির নিজের হাজির বসে না হয় কিভাবে হাজির মাজা করবে মাজা দুর্গম হবে বুহারি হাদিৎ সাই ছেলে মানে হাদিৎ সাই হাদিস তুমি প্রমাণ করো প্রমাণ করো তুমি ধোকা দেয়নি মানুষকে শুধু তাই নয় হ্যাঁ তুমি কিভাবে করবা শুধু তাই নয় মনে রাত্রে যা বলে আমি না আমরা সবাই ঠিক না নামটা দুজন আগেবার কিন্তু তাদের সম্পর্কে আরো আত্মীয় আছে নাই আমি যদি বলি ভাই আমি আমাদের সবার জন্য এর মধ্যে না গোটা দুনিয়ার মধ্যে আমাদের পক্ষে যদি আমাদের তরফ থেকে একজনের জবাব দেয় আমাদের দুনিয়ার সমাজের কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে ইলাম হয়ে গেল কন্যা অনুপস্থিত করতে অনুগ্রহ অনুকরণ করতে খুবই জব দিতে হবে আমাকে বলেন তো এরকম এই সমস্ত খ্রিস্টানরা কিন্তু দালাল বানাইছে আমি যদি বলি ও হাজির সব সেটা সহিমতাই চালাল দেন নয় থাকতে পারে যদিদের তার চরিত্র কি ছিল তারা কি ছিল কি ছিল না সেই জানতে হবে এরপর কোরআন সম্পর্কে জানতে হবে শুধু জানলি হবে না তিনি বইশ আমার করতেছিলেন একটু কি সমাজ জানে যে পুরো আছে ওরা বহুত বড় বিয়ামী এমন যেটা বহুত বড় বিয়ামী ওই দ্বারা শিখা যাবে সেটা প্রশ্ন করো যে মানুষদেরকে কোন জায়গা দেখুন এক জায়গায় একটু লাগত কি একসাথে তখন তুমি না কি খুব ভালো কোন গুষ্টি কোন পক্ষে তরদিন তুই তরদিন ওই ব্যক্তি বলে আমার নামাজ সালের বুঝছি নামাজ পড়ে না খাওয়াতে বেশি আন্দোলন একদম আমি আমার বাবা থেকে আমার মামা আমার দাদার থেকে দিন শিখবে তোমার দাদার কাছে ধ্বংস করা সম্ভব না এখন একজন তীর অস্বীকার করার জন্য কবর পূজায় লাগা তিন পূজায় লাগা আছে এই দুর্গান্ড আছে কি নাই ওরা অর্থিত মানলো যদি ভালো রেখে তো পিঠ অস্বীকার করি আমি বললাম করা যদি না গন্ধে ধর না কেন ধরো না কি যদি গন্ধ হওয়া হরি না নদীবার হক কে মোকাবেলা করতে হবে একদম বলেন না কেন কেন তুমি রোজা বলো না রোজা বলো কেন তাছর পরশ্র শাসন করছেন অধিকা আসী শুধু তাই নয় আমাদের ইমামদের মধ্যে অধিকাংশ ইমাম পুরো অধিকাশীল শুধু তাই রাষ্ট্রীয় ভাষাগুলো ভাগ যেই রাষ্ট্রীয় ভাষা থাকে জনগণ সেই ভাষার অপ্রত্ত হয়ে যায় যেমন কি ধরতে চাইতে চাই আমরা বুঝলাম পুরুষগত ইংরেজ শাসন করার কারণে ইংলিশ মানে শব্দ আমরা বাংলা ভাষা ব্যবহার করি পড়ায় শাসন করার কারণে আমার অনেক ফার্সি বাসা বাংলায় ব্যবহার করি শুধু তাই নয় অনেক ফার্সি বাসা আমাদের ধর্মের সাথে হয়ে গেছে ব্যবহার না করলে আমি মুসলমান যেমন হোটেলে গিয়ে বলেন কি বলবে বলেন কি বলে পানি দাও পানি বাংলা এই শব্দ ব্যবহার না করলে আমি কথা ঠিক না গুরুব দিকে তীর বলে এর জন্য যার মধ্যে আছে তাকেও তীর বলে অন্য কিছু বলে না আমার মতো টুটিওয়ালা গাড়িওয়ালা শত শত বস্তর বিচার করার কারণে সেই মুসলমানের শব্দগুলি ওই কোর্ট থেকে এখন কিন্তু করতে পারে না যার সাথে তার সাথে সম্পর্ক করবো যার মধ্যে তার ভয় আছে তার সাথে সম্পর্ক করো যেরকম বুকের ভিড় গিয়ে কেউ করে না একজন ধূপ পা হিসাবে ছাড়তে থাকতেন একজন পড়িয়ার নামার শিখে নাই মাকে নামার পর থেকে কথা ঠিক না দিন কিন্তু কিভাবে করবে এই মাথারা জীবন অনেকই যায় না থেকে উদু থেকে শুরু করিয়া পর্যন্ত ভুতরে আমাদের কিন্তু আমরা আমি থাকতে পারে সুন্দর বলি না যায় না আমি। আমি খেপ নার তোমাদেরকে ধন্যবাদ দেব আমি কেউ ধরে তিল্লে ওঠে তখন মনটা ভালো সে তো আমার জন্য কথা বার্তা করতে পারবেন না আছে দেখবেন দুইটা করে সব আপনার সব এই হাঁটার সময় কি কি আপনারা এখানে আঙুল করছেন সেই আঙুলগুলি আপনার এবং হাঁটার সময় করতে জামাতের সময় কবরে যাই যদি মাললাকে নিয়ে মাধ্যে বাকিদের হয়ে যাবে এরকম কোনো চিন্তার সময় বিষয় কিভাবে আস কি হয়েছে কোন বিপদে পড়ছে তোর চুলাইম বিচানা বিচায় আছে তারপরে থানা পাঠাইতে শুরু করে চানা বল থাকা আমার বন্ধ থাকবে কি পাইছো তার মাসের মধ্যে খুশি পাওয়া যাচ্ছে মৃত্যুর সময় তোমার গন্দার সবাই মধ্যে তোমার তোমার জিজ্ঞাসী পাওয়া গেছে আমরা ফেরত গেল ফেরাতে যাব আমার বন্ধা কবরের মধ্যে আসবে আমার বন্ধবানের হয় না আমার বন্ধ কবরের মধ্যে বিষায় আছে পোশাক লাগাই আছে কবরের সাথে আছে আমাদের সাথে যখন আপনাদের মোবের নাম তাদের কিয়নের উঠবে তাদের চেয়ারে নূরে আরো ধরে যাবে ঘোরার মধ্যে কোন একটা ঘোরার কহল ইত্যান থাকে তোমরা কি তাকে বের করতে কোনো কষ্ট হয় না কি না কষ্ট হয় না আলোচিত হয়ে যাবে আমি সেই চিহ্ন দেখি আবার উম্বা থেকে চিনতে পারবো আমি মুম্বা থেকে হালকে সাল করে পানি পান ভরা যাব সেই একটা হালকা সাল করে পান করবে পঞ্চায়ে বছরে মধ্যে কমল করি তুমি কবল করি শুকনো একটা স্ত্রী কত খারাপ হয়ে আছে খবরদার ওই জাহাজ নাম কামার নাক দেখে রোডারে খবর করিস না বরিয়া ভিয়া গেলাম ইমান হটা স্বস্তির মধ্যে দেখতে পারবে জাহান্নামে গোসবৃক্ষ টা সূর্য গুলি আ গেছে আজরাইল মাথা ধরে পাউথার গমিনে এক হাত মাশি যারা কাট্লা ভিড়ে নীলের দিগীর মতো কোরারের যেন চক্র তাই সমস্ত ফসলের গুঁড়ো ভাই হইছে আল্লাহ আল্লাহ এই রকম উসরে জাহান্নাম দেওয়া হয় পরিমানে বেশি কষ্ট অনুভব হয়েছে না পার ذکر اللہ قبل ما کرے نا قوم مستعین اعلی کرت ہوا سلامتی کے روحان تکے تھے اب نے راتوں دعائیں کر سوے روحان رہے ہو بروخ دمے کا مضبوطی کو لیا تیری یادیں ہے زائی میں গাড়িও গাড়ির জায়গায় আছে জমি জমা সবই আছে ব্যাংকের মধ্যে প্রচুর থাকে বসব আছে কিন্তু যেরকম জিনিসের মাছ চালান দেওয়ার মাকে শক্তভাবে প্যাকেট করা হয় এই তোমাকে আমাকে পুজোয়া থেকে হাত রেখে চালান দেওয়ার জন্য তিনটা কাপুর দিয়া পেগে কাজে নিজের খবর জানা করবে তখন না পারে আমার ভাই আমাকে বন্ধ আজকে তোর বন্ধু প্যাকেট করিয়া কোথায় দিয়ে যাও তোর বস্তের জন্য তোদের জন্য সুন খাইয়া কুড়িয়া করিয়া কতগুলো মিটিং কত সম্পত্তি করলাম কত ব্যাংক ব্যালেন্স করলাম আজকে তোর করিয়া কোথায় নিয়ে ওর বাবাগুলো মায়াও নাই নাই নাই তোর হাতে তোর বাবাকে দিকে নিয়ে যাই না তোর হাতে জয় ঠাকুরকে আমরা কেতিয়াস রাইও আল্লাহ আল্লাহ ইমান করিয়া দাও আল্লাহ এক রকম ধর্ম ধর্ম না ফরমান হবে শুয়ে গলে গামাইকে গামাইকে কার গ্রাম কাটু পরিমাণের হইয়া যাবে কার গ্রাম কাটু পরিমাণের হইয়া যাবে কার গ্রাম মাত্রা পরিমাণের হইয়া যাবে হাজি সময় করা সময় নিজের হাতের তখন কি আমাকে মদ রাজ হবে সহ্য করতে পারবে না আছেন যেরকম অনেক কর্ম দেখেন তার কেটে দারোয়া কি বাড়ো আবহাওয়া গুচরা পারি দিয়া মালদার চান্নাতে চলিয়া গেছেন মালিক ধরা খেয়া গেছে পারি দিয়া মালার জানাবে চলিয়া গেছে মা আটকা পড়িয়া গেছে অনেক বাবা একটা কুতরা পার আজকে পড়িয়া গেছে আমিতি জেবে তার মুরির পুকুরাত পানি দিয়া মাওলানা জান্নতে চলে গেছে কি সতেলে আচ্ছা কইয়া গেছে আল্লাহ দোয়া মে নোকারিনে পুকুর পানি দিয়া উন্না পরমানের মনে মোজা হবে আমরা পুকুর পানি দিকে পারবো যখন ঈমান বিলি না গো দিন হামাগুড়ি হাঁপুকিয়া आसरा से ऊंचा আল্লাহ আমার তোমরা এই বাত্র রদ্রি ভালো ধরেন তখন আল্লাহ বলেন সত্তর বছর আগে যাহা নাম একটা পাথর নিক্ষেপ করা হইতে। সত্তর বছর পরে সেই পাথর যখন মানে কলেজে উত্তরের দিনের পর সত্তর বছর পর্যন্ত পুলিশে যাইতে শুকায় শুকায় যাবে আল্লাহান বড় হয়ে যাবে আল্লাহ জাহান্না নিষেধাদের পাঠিক নামতে নামতে বুক পর্যন্ত নামিয়া যাইবে কুকুরের গাফের ফি উপরে গিয়ে উঠতে উঠতে কপালের উপরে উঠিয়া যাইবেশু হয়ে আল্লাহ করেন যে একজন ব্যক্তির পশ্চিমে সেই পরিমানে দূরে যাইবে এক একটা চানের গায়ে চামড়া সেই পরিমানে মোটা হয়ে যাবে This <laughs> lie Där clothos <laughs> are three marches here. There areurians in calls for 13 days. Our appointed Showtake in a civil circle of marquee. The pride in the city is Beispiel mediator ofOTHHQ. The Allah! ও যো সব রে সি না সব কেও তো সহ্য করতে পার ও না আমার কেও ভি দল করে উতাম পাও জানি আমি গুনার খাস ধরবো না সদাস গুদার গোপন করে বল তুমি যতই মুড়ু গ্রহা রাখো তো রে সব আলো বহন করো কলাবা ধরন্য তোর কুলি তাও না করো সবাই সাথে তোমার 100 বার পা যকের আলিয়াতি রে বাবা ধরো হাতে বাইরে চান আবার তুমি বিচার করো তুমি যেন কপ পুকুরের পাঁচ গা হা গিয়া দাও আর তুমি দেখো পুকুরের পরে একটা পাঁচটা পানি নিয়ে খেলার থেকে টা বাচ্চা তোমাকে লাঠি মারবে কামড় মারবে কাটি দিবে তখন ওই বাচ্চাদের বড় করে বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা হইয়া খেলতে আছো दादा <Sanly singing> <Sanly singing> মজা ভাইয়া গাড়ি কাটায় মজা ভাইয়া নামা সারায় মজা ভাইয়া যায় মজা ভাইয়া মজা ভাইয়া সমতায় মজা ভাইয়া মজা ভাইয়া খেলা করতে আছে আনন্দ না দেওয়া হাল্লা করু গাল্লা করু না করু এই খেলা করা অবস্থায় আনন্দ খুশি করা অবস্থা После these Investigations <laughs> Pilates <laughs> hadn't Cup cover me shut for me Essentially Naima, we sided with the Misakiya express for bur 나는 Radiism book that is ongoing and that is how we would clean It's the same with a apostle Be définitively, but must be the letter to যত তোমরা আমাদের কাছে কত দুই কত কত আমরা তোমাদের ভিতরে দোгай আর তিনজনের দানতিাবলী তো ফেরো এই দপ্ত্ব এবং সহায়তা আর যেন যে কোনো এক গ্রহক তাকে আপনার ওইভাবে আর দিতে হবে বাবা বর্তমান যেমন একদম বুঝতে পারে বেজার ব্যবসা সমস্ত আল্লাহ একমত যে তিনের জন মূল্যের মধ্যে কম পক্ষে তিনজন ছেড়ে একটা আলহামদুলিল্লাহ সুন্দর ফেরাম ব্রাহ্মণ বুথ হয়ে যাইতে আছে কি ফলে পরিচয়রমুনে গুবি তরুণের দাওয়া প্রশান্তরমুনে গাওয়া তোমার কোনদার গান নাই কোন গান নাই চোখে পানি নিয়ে খবরে যাই হো যেরকম দুনিয়া আগুন লাগলায় পানি তারা নিভানো যায় না এই তব তোমার কোন গুণে ধরা যায় যখন নগরাগুন ধরো আমকের ময় যাবে গলা তুলি কাটিয়া একসাথার জন্য ও মর্তার মনা বোনেরা দুই ভক্ত নাম আওলাদ বক কাম দ্বারমা চাও কামনা সাধন করে দূর মো মন সেই ঘরে কত যে নতুন বউ হয় আউ জেলায় মন কত হলে সর্বত্র কত হলে বাতাস ঘুরছে আবার সেই ঘরে দুয়ার দিয়ে অঙ্গরাতি আর বাইরেও mere kamama khare mere kamama khare o munnu rab dar bhi bhon allah <laughs> allah allah allah to to hadab namadni hat kullama malama allah ko sadaat wala baitni hat kullama malama তোমার হাবি পটের সাথে কান্দুল হয় কতদিন হয়ে যাও আল্লাহ কত বেগানের চাল জালী তাদের পছন্দ হয় dar usri amade so vaishramam ay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 वो बोले আল্লাহ মনে মন না কবরে সুয়ার হয়েছে মাওলানা রাজা পেলিজা ঘুরে দাও আল্লাহ মাওলানা আমার মাওলানা কবর বাবা ঘুরে দাও আল্লাহ সুপ্রবীর বাকাদের জান্নাত ও করে দাও আল্লাহ রব্বানা হাবলানা মিন আরবিনা ওয়া যুররিয়াতিনা উকাটাইনু আজহালিল আল্লাহু আকবার মা ছালাত কায়ামিল আদিয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার